Assalamu alaikum warahmatullahi wabarakatuh Inn alhamdulillah Na'madhu wa nasta'inuhu wa nasta'gfiruhu Wa na'udhu billahi min shururi anfusina Wa min sayyat a'amalina Man yahdihillahu falamudillalah Wa man yudlilhu falamadiyalah Wa nashhadu an la ilaha illallah Wahdahu la sharika lah Wa nashhadu anna muhammadan abduhu wa rasooluhu আলা রামাদানের পরেও উত্তম আমল জারি রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের আমলকে কে আরো সুন্দর করবে এবং রামাদানের পরেও আমরা আমলদার থাকতে পারবো ইনশাআল্লাহ আমি এমন একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি উম্মার সবাই ধরে নেয় যে এটি কেবল একটি বিশেষ আমল এটি আসলে একটি ভুল ধারণা এটি এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যা আপনাকে আল্লাহ সুহানহাত আলাকে ভালোবাসতে শেখাবে এবং এর ফলে আল্লা সুবাহানাহ আলাও আপনাকে ভালোবাসবেন এটি হল কিয়াম ও তাহাজ্জুদ রমাদানে একে তারাও বলা হয় এ হলো হল সত্যপন্থীদের পাঠালা কেয়াম ও তাহাজুদ হল মুদের অন্তরের প্রশান্তি বান্দা যখন কোনো বিপদে পড়ে তখন এই রাতের সলা ও কেয়াম হয় তার বিপদের একমাত্র সমাধান অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা নিজেদের আল্লাহ সুবাহ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও ইসলামকে ভালোবাসার দাবি করেন তারা বিভিন্ন ওয়েবসাইটে তাদের মনোভাব প্রকাশ করেন কেউ কেউ ফেসবুক পোস্টে লাইক দেন হয়তো শেয়ার করেন আবার কেউ কেউ তাদের গাড়ির মানদণ্ড হতে পারে কখনোই না বরং আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মাপকাঠি হচ্ছে কেয়াম ও তাহাজুদ রাতের সলাহ আল্লাহ সুবাহ সুরা আজমারের নয় নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি রাতের বেলায় রত বা দানানো থাকে পরকালের ভয় করে এবং নিজ রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে এমনটি করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তা ভাবনা তো কেবল তারাই করে যারা বুদ্ধিমান আল্লাহ সুবাহ এখানে ও আদায়কারীকে এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন যারা তাহাজুদ আদায় করে না পাঁচ ওাক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হলো কেয়াম তাহাজুদ হল শরফুল মুকমিন মুমিনদের সম্মান কিয়াম ও তাহাজ্জুদ হাশরের মাঠের উজ্জ্বলতা কিয়াম ও তাহাজ্জুদ হলো কোরআনে বর্ণিত মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ফুরকানের ও 64 নম্বর বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান কিয়ামা রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খোরা যখন তাদের অভদ্রভাবে সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা তাদের রবের উদ্দেশ্যে সজদারত অবস্থায় ও দণ্ডায়মান অবস্থায় রাত কাটায় যারা সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করতে চায় তাদের জন্য রাতের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তাহাজুদ চলুন সালাফদের পরিবারগুলোর দিকে তাকাই এবং তাদের সাথে নিজেদের অবস্থার তুলনা করি আবু হুরাই রাজিয়াল আনহু রাতকে তিনটি অংশে ভাগ করতেন এক ভাগে তিনি নিজে এক ভাগে তার খাদেন এবং এক ভাগে তার স্ত্রী ইবাদত করতেন সলিমেদনে আবু থেকে রাতের বেলা এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যাই চাইবে আল্লাহ তাকে তাই দিবেন আবু হুরাইয়লা আনহুর পরিবারের উপর কল্যাণ বর্ষিত হোক তাদের জন্য যদি কিছু প্রয়োজন হতো তবে তিনি তার খাদেম এবং স্ত্রী সবাই মিলে শুধু আল্লাহ দোয়া করতেন বলেছেন এখানে রাতের বেলা এমন একটি সময় আছে আবু হুরাই রাজিয়াল আনহু নিশ্চিত করেছিলেন তার পরিবারের কোন না কোনো সদস্য পুরো রাতের কোনো না কোনো অংশে যেন ইবাদতে সামিল থাকেন আর এ কারণেই তিনি পুরো রাতকে তিনটি অংশে ভাগ করে নিয়ে এক ভাগে নিজে এক ভাগে তার খাদেম এবং তার স্ত্রীর জন্য করেছিলেন যাতে তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতে পারেন গোটা রাত তারা ক্ষমা প্রার্থনা দোয়া এবং সালাতে কাটিয়ে দিতেন এতে সারা না দিয়ে কি কোন উপায় আছে সুনান আবু দাউদ এবং মুসনাদি ইমাম আহমেদে রহম করুক যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে এবং তারপর সে তার স্ত্রীকে ডেকে দেয় আর যদি উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙায় হাদিসের অপর অংশে বলা হয়েছে ইবাদত করে এবং সে তার স্বামীকে ডেকে দেয় আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙায় সুবহান মনো মুগ্ধকর একটি হাদিস অনন্য একটি হাদিস একটি পরিবারকে একসাথে আল্লাহর ইবাদত করতে এবং পরিবারের একে অপরকে এজন্য উৎসাহ প্রদান করতে এই হাদিসটি উদ্দীপ্ত করে একটি ভালোবাসাময় পরিবার যেখানে স্বামী স্ত্রী কেউ কার উপর বল প্রয়োগ করছে না তারা দুজনেই ঘুম থেকে যাকতে চায় এজন্য তারা একে অপরকে ভালোবাসার সাথে বলছে আমি যদি ঘুম থেকে উঠতে না পারি তবে আমাকে পানির ছিটা দিয়ে জাগিয়ে দেবে যাতে আমি ইবাদত করতে পারি আমি কসম করে বলতে পারি একজন স্বামী কিংবা স্ত্রী কেউ যদি ইখলাসের সাথে ধারাবাহিকভাবে আল্লাহর জন্য এমনটা করে ধারাবাহিক ভাবে আল্লাহ এ কালের সবচেয়ে সুখী দাম্পত্য জীবনের অধিকারী হবে আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে রাতের সালাত হলো আপনাদের জন্য উত্তম সমাধান আপনি ও আপনার স্ত্রী উঠুন একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে এভাবে জাগাতে চায় তবে সাথে সালাউদ্দিন আল আইয়ুবি ও অমর ইবুল খত্তাব রাজি আনহুর সন্তানদের বেড়ে ওঠার মাঝে কি কোনো পার্থক্য থাকতে পারে ভবিষ্যতে তাদের সন্তানদের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে অনেক সময় ছেলে মেয়েদের ভালোভাবে গড়ে তুললেও তারা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন আপনি যাকে পছন্দ করেন ইচ্ছে করলেই তাকে সুপথে আনতে পারবেন না বরং আল্লাহই যাকে চান সুপথে আনেন সুরা আল কসাস আয়াত ছাপ্পান্ন যাই হোক পরিবারের সন্তানেরা সবচেয়ে স্মরণীয় বিষয়গুলো তাদের স্মৃতিতে ধারণ করে এমনকি অনেক বছর পার হয়ে গেলেও সেটা তাদের অন্তরে থেকে যায় এটা আমার দাওয়াহ জীবনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সে ঠিকই বলবে ওল্লাহি তুমি ঠিক বলেছ আমি প্রতি রাতে আমার বাবা মাকে রাতের শেষাংশে উঠে সলাৎ আদায় করতে দেখতাম সাধারণত এই বিষয়টি তাদের সন্তানদের অন্তরকে নাড়া দেয় এবং তাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনে আপনি আপনার পরিবারের লোকদের সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল আলবানী শহী বলেছেন রসুল্লাহাম বলেছেন যখন একজন মানুষ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং একাকি অথবা জামায়াতে মাত্র দুই রাকাত সালাত আদায় করে তবে তাদেরকে জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয় সুবহান আল্লাহ মাত্র দুই রাকাত সালাত আদায় করলেই জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয় মাত্র দুই রাকাত এটাই আমার পয়েন্ট মাত্র দু রাকাত দিয়ে শুরু করুন এবং জাকিরিনদের অন্তর্ভুক্ত হন এই জাকিরিন কারা আল্লাহ সুবাহ আর আল্লাহ আল্লাহ সুবাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার সুরা আল আহ পঁয়ত্রিশ নাম্বার আয়াত আল্লাহ সুবাহ স্মরণে রাত অতিবাহিত করা কতই না চমৎকার একটি বিষয় কিন্তু অনেকেই টিভির চ্যানেল পরিবর্তন করতে করতে রাত পার করাকে পছন্দ করে আবার অনেকে ইন্টারনেট ব্রাউজ করে রাত পার করে দেয় এভাবে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কেউ মেয়েদের সাথে কেউ মদের সাথে আবার কেউ কেউ আছে যারা এমন অর্থহীন কাজের মাঝে ডুবে থাকে যেগুলো না হালাল না হারাম আবার অনেকেই আছে যারা তাদের কানে শয়তানের প্রস্রাব করাকে পছন্দ করে যেমন একটি সহি হাজিসে এসেছে যারা রাতের সালাতে ঘুম থেকে ওঠে না শয়তান তাদের কানে প্রস্রাব করে দেয় অপরদিকে সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসে এবং মহান আল্লাহর সাথে রাত অতিবাহিত করে এমন লোক পাওয়া খুবই দুষ্কর আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসেন কিনা কিংবা আপনার উপর সন্তুষ্ট কিনা এটা জানার সর্বোত্তম উপায় আপনি সর্বোচ্চ সালাত ধারাবাহিকভাবে আদায় করতে পারছেন কিনা। আপনি যদি ধারাবাহিকভাবে তাহার আদায় করেন তবে জেনে রাখুন আল্লাহর কাছে আপনার অবস্থান অনেক উচুতে অনেক উঁচুতে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি আল্লাহ সুবাহানহা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তা বোঝার সর্বোত্তম উপায় হল আপনি ধারাবাহিকভাবে রাতের সালাত আদায় করতে পারছেন কি না সেটার উপর লক্ষ্য রাখা কেবল বিশেষ কিছু কিছুকেই আল্লাহ সুবাহ অন্ধকার রাতের সেই মহামূল্যবান মূল্যবান সময়ে তাঁর সান্নিধ্যে পার করার অনুমতি দেন আল্লা সুবাহানহআলা শুধু তাদেরকেই এই সম্মান প্রদান করেন যারা এই সম্মান পাবার যোগ্য মহান আল্লাহ আপনাকে ওই সময়ের জন্য কেন পছন্দ করলেন এটি কি এজন্য যে আপনি দেখতে কেমন কিংবা আপনার সুদ ও টাই আছে কিনা অথবা আপনি সুন্দর মেকআপ নিয়েছেন এজন্য না কখনোই না এটা বরং নির্ভর করে আপনার পাপ ও আমলের উপর এবং আপনি আল্লাহর সাথে কতটুকু একাগ্র হতে পেরেছেন তার উপর এই ব্যাপারটি গুরুত্বের সাথে মনে রাখুন আপনি যদি বিনয় নম্রতা আন্তরিকতা ভয় ও নিষ্ঠার সাথে রাতে সুন্দরভাবে কুরআনের পবিত্র আয়াতসমূহ তিলাওয়াত করেন তবে আপনি আল্লাহর নির্বাচিতদের অন্তর্ভুক্ত হবেন আপনি যদি আল্লাহর কালামে আল্লাহর সঙ্গে কথা বলে আনন্দ অনুভব করেন যদি আল্লাহর বাণীর দ্বারা আপনার অন্ধকার ঘরকে আলোকিত করেন তবে জেনে রাখুন আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসেন এবং আপনি এর যোগ্য ছিলেন এটি কোনো মনগড়া গল্প না কিংবা আমি বানিয়ে বানিয়ে বলছি না ইব্রাহিম ইবনে আধামের কাছে এক ব্যক্তি এসে একবার বললেন আমি তাহার যুজ আদায় করতে চাই কিন্তু রাতে উঠতে পারি না কেন এই একই ঘটনাটি ফুদাইল ইবনে আয়াদের নামেও বলা হয়ে থাকে এক লোক ফুদাইল ইবনে আয়াদকেও এমন প্রশ্ন করেছিলেন যাই হোক ফুদাইল ইবনে আয়াদ বলেন আপনি যদি দিনের বেলায় পাপে লিপ্ত থাকেন তবে রাতের সালাতের জন্য আপনি উঠতে পারবেন না রাতের সালাতে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হবার যে সম্মান গুনাহকার ব্যক্তিরা সেই সম্মান থেকে বঞ্চিত হয় আল্লাহ সুবাহ তাদের এই সম্মান দেন না এমন কি দুজন বিখ্যাত তাবেয়ীর সাথেও একই ঘটনা ঘটেছিল সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ বলেন আমার একটি গুনার কারণে আমি লাগাতার পাঁচ মাস কিয়ামের জন্য উঠতে পারিনি সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ সাউরি রাহমাহুল্লাহ একজন চমৎকার মানুষ ছিলেন একবার হাসান আল বসরির কাছে এক ব্যক্তি এসে বললেন হে আবু সাঈদ আমার ঘুম ভালো হয় কোনো ধরনের দুশ্চিন্তা ও অসুস্থতা আমার নেই আমি প্রতিদিন কেয়ামের জন্য বিছানার পাশে পানি প্রস্তুত রাখি কিন্তু তারপরেও আমি কোনো দিন সালাতের জন্য উঠতে পারি না হাসান আল বসরি রাহমাহুল্লা তাকে বললেন তোমার পাপগুলো এর প্রতিবন্ধক হয়ে আছে তোমার দিনের বেলায় সংগঠিত পাপ তোমাকে রাতের ইবাদত থেকে বিরত রাখছে সুতরাং এটাই নিয়ম পাপ কাজ একজন মুসলিমকে তাহাজুদ্ আদায়ের সম্মান লাভ থেকে বঞ্চিত করে আবু জাফর ও আহমদ ইবন ইয়াহা রাহেমাহুল্লাহ হলেন তাদের সময়ের দুজন বিখ্যাত আলিম ও আবিদ তারা একে অপরের বন্ধু ছিলেন আবু জাফর রাহেমাহুল্লাহ বলেন আমি একবার আহমদ ইবনকে দেখতে গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম যে আহমদ কাঁদছেন আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম সে বলল আমি তাহার যুদ্ধ আদায় করতে পারিনি আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আল্লাহ আল্লা সুবাহানো চাইছেন যে তুমি একটু অবসর নাও আমি তাকে যতই কথা বলে আশ্বস্ত করছিলাম তার কান্নার বেগ আরো তীব্র হচ্ছিল সে আমাকে বলছিল না এটা আমার গুণার ফসল এটা আমার গুনার ফল মহান আল্লাহ তাদের উপর রহম করুক তারা কতটা না একাগ্রতার সাথে আগ্রহের সাথে তাহা আদায় করতে চাইতেন কিয়াম হলো আল্লাহর ডাকে সাড়া দেয়া এটা কিভাবে সম্ভব যে আল্লাহ সুবাহ আপনাকে ডাকছেন অথচ আপনি তাঁর ডাকে সাড়া দিচ্ছেন না কারো স্ত্রী সন্তান কিংবা তার প্রিয় মানুষটি যদি তাকে মাঝরাতে ডেকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো তোমার কিছু লাগবে সে কি তখন এভাবে উত্তর দিবে যে আমার সাথে ঠাট্টা করো না কখনই না বরং সে বলবে আমি ঠিক আছি আমি ঠিক আছি প্রিয়া আমি ঠিক আছি বন্ধু আমি ঠিক আছি ভাই ইত্যাদি আপনার সহকর্মী অফিসের বস কিংবা কেউ যদি আপনাকে ফোন কল অথবা মেসেজ দিত আপনি অবশ্যই এটা ভেবে খুশি হতেন যে তারা আপনার খোঁজ নিচ্ছে এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই তাদের উত্তরও দিতেন তাহলে যখন আল্লাহ সুবাহ আপনাকে ডাকছেন এবং বলছেন যে তোমাদের কার কি প্রয়োজন আপনি কিভাবে আল্লা সুবাহন তাল্লা সেই আহ্বানকে উপেক্ষা করতে পারেন আর নিঃসন্দেহে আল্লাহর উদাহরণই হচ্ছে সর্বোত্তম উদাহরণ Abu Huraira radiyallahu ta'ala anhu take burni to bikhatu hadith Rasulullah sallallahu alayhi wa sallam bolet chen اِذَا كَانَ شَطْرٌ لَيْلِ نَظَلَ اللَّهُ عَزَّ وَجَلْ إِلَى السَّمَاءِ الدُّنِيَا فَيَقُولَ هَلْ مِن سَائِلٍ فَأُعُوتِيَهِ هَلْ مِن دَاعٍ فَأُسْتُجِيبُ لَهِ هَلْ مِن مُسْتَغْفِدٍ আল্লাহ প্রতি রাতে সুবাহাংশ অবশিষ্ট থাকা কালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব কে আছে এমন যে আমার কাছে চাইবে আর আমি তাকে তা দেব কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব সুবহায়ন আল্লাহ বলছেন কার কি চাহিদা আছে আমার কাছে বলো অথচ মানুষ এ সময় গভীর ঘুমে নাক ডাকতে থাকে আমার ভাই ও বোনেরা আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করুন আপনার জন্য আমার জন্য উম্মার জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত জরুরি একটি বিষয় বৃদ্ধ বয়সে আল হাসান ইবরুস আলির একজন দাসী ছিল তিনি তাকে অন্য এক পরিবারের কাছে বিক্রি করে দিয়েছিলেন সেখানে গিয়ে তার সেই দাসীটি ফজর হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ল এবং আসাল আসসালাহ বলে ডাকতে শুরু করল কারণ আল হাসান ইবনুসী রাহম তাকে এভাবেই অভ্যস্ত করেছিলেন যে রাতের শেষ ফজর হবার আগেই সে তাকে এভাবে আসসালা তুলবে। তো নতুন পরিবারে তাকে বলা হলো এখানে ফজর হতে এখনো অনেক সময় বাকি আছে কাজেই ফজরের ওয়াক্ত আসার আগে আমাদের না। দাসিটি অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল আপনারা কি শুধু ফজরের সালাত আদায় করেন তাহাজুদ আদায় করেন না তারা বলল না দাসিটি বলল আমি আগে যেখানে ছিলাম সেখানে ফজর হবার বহু আগে থেকেই সবাই সালাত আদায় করতো যতক্ষণ না তারা তাকে তার আগের মনিবের কাছে ফিরিয়ে দেয় ততক্ষণ সে তাদেরকে নানাভাবে ভোগাতে লাগল। সে হাসান ইবনু সালির কাছে গেল এবং তাকে ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানাল সে বলল দয়া করে আমাকে ফিরিয়ে আনুন আপনি আমাকে এমন এক দুষ্ট লোকদের কাছে বিক্রি করেছেন যারা কেবল ফরজ সালাত আদায় করে আবদুল্লাহ ইবনু অমর রাজিউল্লাহ তাল আনহুমা বলেন তাহাজুদ ও জোরে তিলওয়াত করা হল প্রথম সারির ইবাদত যখন আতা আল খোরাসানী রাহমাহুল্লাহ তাহাজুদ আদায় করতেন এবং এর ফলে অন্তরে তৃপ্তি ও প্রশান্তি লাভ করতেন তিনি বলতেন আমি যেদিন রাতের সালাত আদায় করতাম না সেই দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে দিন হিসেবে কাটত তাহাজুদ ছিল তাদের জীবন এজন্যই তারা বাঁচতেন আমার তাকদিরে না থাকে তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন আলী ইবনু বাক্কার এবং আবদুল্লা আজিজ ইবনে রাওয়াদ রাহে এমন করতেন তারা নিজেদের বিছানাগুলোতে হাত বুলাতেন অনুভব করতেন कसम आज रात तुम्हारे घेसबा फायब तुम नरम और सूंदर क्षेत्र जानातर विछाना बसि सुंदर और नरम अल्लाह सुबह ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে এই আয়াতে কি বলা হয়েছে তারা কি বিশ্রাম ও শয্যা গ্রহণে আগ্রহী না ওয়াল্লাহি না তাদের দেশ তাদের পীঠ বিছানার আরাম উপভোগ করেনি বিছানার আরামের চেয়ে বরং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকেই তাদের কাছে বেশি তৃপ্তিদায়ক মনে হতো তারা কি তবে মানুষ ছিলেন না তাদের কি ক্লান্তি আসত না নিশ্চয়ই তারা আমাদের মতোই রক্ত মানুষ ছিলেন তবে তাদের সব আশা ছিল আখিরাতের জীবনকে ঘিরে কাজেই আল্লাহর সাথে সাক্ষাতের সময় আপনি কিভাবে বিশ্রাম নিতে পারেন মাঝে আলসিমি আসবে সুরা এই আয়াতটি স্মরণ করবেন বলেন সুরা আজদার এই আয়াতটি পড়ার পরেও মানুষ কিভাবে রাতের সালাত আদায় না করে থাকতে পারে এর পরবর্তী আয়াতেই তো তাহাজুদ আদায়কারীর পুরস্কার সম্পর্কে বলা হয়েছে পরবর্তী আয়াতটি কি চোখ জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদের গোপন আমলের মতো আমার কাছেও তোমাদের জন্য লুকায়িত প্রতিদান সমূহ রাখা আছে আল্লাহ বলেন আমি তাদের কৃতকর্মের জন্য এমন সব উত্তম ও আনন্দদায়ক প্রতিদান প্রস্তুত রেখেছি যা সবার অজানা আর এটাই হল তাদের পুরস্কার, তাদের পুরস্কার তাদের গোপন আমলের পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি কেয়ামুল্লাহল বা তাহাজুদ নিয়ে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা আগামী পর্বে শেষ করব বি বারাক মহমদ আসসালামকরাকাত